না জান্নাত থেকে দুনিয়াতে কোথায় পাঠাইছেন শ্রীলঙ্কা পাঠাইছেন কেউ কেউ জেদ্দা ছিলেন কেউ কেউ মুখ ছিলেন আদম আলাইকে জান্নাত থেকে আল্লাহাক পৃথিবীতে পাঠাইছেন তারা কোথায় ছিলেন কোন এলাকায় বসবাস করতেন তা এইসব সম্বন্ধে কোরআনে কারিমে এবং হাদিসে কোনো বর্ণনা আল্লাহ এবং আল্লাহ রসুল করেন নাই ওই শ্রীলঙ্কা আসছেন ওই কি এক পাহাড় এই শ্রীলঙ্কা জি আদমের নামে নাকি ওই পাহাড় ধারণা করে আমি শ্রীলঙ্কার অমুক জায়গায় আসছে তারপরে জেদ্দাতে অমুক জায়গায় তারা বসবাস করছে তারা কোথায় ছিলেন কোথায় আসছেন কোথায় কি করছেন আরো বড় ডাহামিথ্যা কথা এর যোগ হয়েছে যে আদম আলিয়াল দুনিয়াতে আসার পরে তিনশো বছর ধরে কান্নাকাটি করছে মাপ পাইনা পরে একদিন হঠাৎ করে মনে হয়েছে শোনো তারে না বানাইলে তোমারও বানাইতাম না তো এখন তার নাম ধরি দেখি একটু মাপ চাই সাড়ে বছর কান্নাকাটি করি তার নাম ধরে মাপ চাইছে আর আল্লাহ নাকি মাপ করে দিচ্ছে না এটাই তারা কি দিয়ে মাপসাইছে এই আয়াত এই দোয়াটা বড় মাপসাইছে আল্লাহ বলছেন এটা বলে মাপসাওয়ার পর আমি আল্লাহ মাফ করে দিছি আল্লাপাক বলে দিছেন যে এই আয়াতে কারি এই দোয়া পড়ে তারা মাপ চাইছে আল্লাহ মাফ করে দিচ্ছেন কিন্তু ওই যে এই উচিলে দিছেন সেই উচিলে দিছেন এই ব্যাপারে কোন সহি হাদিস আসে না এগুলো সব জাল হাদিস